من شرور أنفسنا ومن سجئات آمالنا من يهده الله فلا مضل لَهُ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وان اشهد ان لا اله الا الله وان محمدا ونبينا ومولانا محمدا ما عبدوه ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون বার কল্লা হাকিম গতকাল বলা হয়েছে সে দুনিয়ার সমস্ত মানুষকেই হেদায়তের পদ দেখায় শান্তির পদ দেখায় মুক্তির পদ দেখায় এই জন্য এক আয়াতে আল্লাহ কোরআনকে হুদাল্ল নাস বলেছেন সমস্ত মানুষের জন্যই কোরআনে দেয় কিন্তু কোরআনের দেখানু পথ সর্বলোকে গ্রহণ করে না কোরআনের দেখাইয়া দেওয়া পথ যারা গ্রহণ করে তাদেরকে কোরআনের বাসায় মুতাকিন বলা হয় এজন্য এখানে আয়াতে আল্লাহ কোরানকে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন মুত্তাকিনদের জন্য এদায় মোত্তাকিন এর সংক্ষিপ্ত পরিচয় হল তাকুয়া নামের একটা গুণ আছে এই গুণটা যাদের মধ্যে থাকে তাদেরকে মুত্তাকিন বলা হয় একটা গুণের নাম তাকুয়া এটা যাদের মধ্যে থাকে তাদের নাম মুত্তাকিন এই তাকুয়া গুণটার পরিচয় কি হজরত উমর ফারুক রদি আল্লাহ তাল আহু হজরত উবাই ইবনে কাব রদি আল্লাহু আংহুকে জিজ্ঞাসা করলেন তাকুয়া কোন জিনিসটার নাম তারা দুজন রসুলের সাহাবি হজরত উমর তো রসুলের সাহাবি ও রসুলের হলিভাও আর উবাই ইবনে কাবরাদি আল্লাহ তালানহু রসুলের একজন বিশিষ্ট সাহাবি হজরত উমর যখন রসুলের খলিফা ছিলেন তখন উবাই ইবনে কাব কাবরাজি আল্লাহু তালানহুকে তারাবিদ নামাজের ইমাম বানাইয়া রমজান মাসের প্রতি রাত্রে বিশ্রকাত তারাবিদ নামাজ পড়িয়া এর মধ্যে কুরআ খতমের ব্যবস্থা চালু করেছেন আর হাদিস শরীফে রসুল করিম সল্লিম বলেছেন হ্যা আমার মুসলমানেরা আমার পরে যারা তোমরা দুনিয়াতে থাকবে অথবা আসবে তোমরা অনেক রকমের মতভেদ অনেক রকমের দেখতে পাবে তখন তোমাদের মধ্যে সমস্যা হবে কোন পথে যাব কোন মতে চলব কার কথায় চল আল্লাহ রসুল বলেন তখন কার সমস্যার সমাধান হইল আলাই সুনতিনাতফা ইর রাশি দিন আল মাহাদ কারো মতে চলবে না তোমরা সাবধান কারো কথায় চলবে না কারো পথে চলবে না একমাত্র আমার সুন্নত এবং আমার ওলাফায় রাশিদিরের সুন্নত মতে চলবে যখন বহু মত হবে বহু পথ হবে বহু একতলাফ হবে বহু মতবেদ হবে তখন তোমাদের মধ্যে সমস্যা দেখা দিবে কোন মতে যাব কোন পথে যাব, কার কথায় চলবে রসুল বলেন কারো কথায় নয় আমার সুন্নত মতে এবং আমার কোলাফায় রাশি দিনের সুন্নত মতে চলবে রাসুলের সুন্নত হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসুল এ করিম সল্লাহুল ইসলাম তারাবির নামাজ বিশ রাখাত পরেছেন এটা রাসুলের সুন্নত হদরত উমর রসুলের খলিফা তিনি বিশ রাখাত তারাবির নমাজের মধ্যে সারা রমজানে কোরআন খতম করার জন্য উবাইব নেকে ইমাম নিযুক্ত করে দিয়েছেন এটা হল খোলাভাই রাশি দিনের শূন্য তাইলে রাসুলের শূন্যতে আমরা কি পাই তারা বিন্দুমাদ বিশ্বাখাত পাই খোলাভাই রাশি দিনের শূন্যতে কি পাই তারা বিন্দম বিশ্বাখাত পাই এখন যদি কেউ বার্তালাপ করে এবার যদি কেউ বার্তালাপ করে তার এক তাল নবীর শূন্যতের এবং খোলা ভাইয়ের রাশি দিনের পক্ষে না বিপক্ষে সুতরাং কুম্ভতে যাবো আমরা রাজনার রকম পরিষ্কার বলে দিচ্ছেন যখন অনেক রকমের একটাগার দেখা দিবে যখন অনেক রকমের মতভেদ দেখা যখন বিভিন্ন রকমের মত এবং পথ বাহির হবে তখন তোমরা কারো মতে চলবে না কারো পথে চলবে না কারো পেতায় চলবে না আমার শূন্যত মতো এবং আমার খোলা পায়ে রাশি দিনের শূন্যত মতে प्रसंगे आक मे लुक रसुल करीम सल्लाहल्लम के बल जो भगवान लसुलर मन चाय आपनारा मस्जिदे नवबीते मदीना शरीफर मस्जिद जमाते शरीक है आपनारिसे जमातर साथे नमजता पढ़ কারণ রসুল করিম সল্ল ইসলামের মদিনা শরীফের মসজিদের জমাতে শরিক হইলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতের সমান সোয়াব পাওয়া যায় এই সোয়াবটা পাওয়ার জন্য একজন মেয়ে লুক রাসুলকে বলে আমি আপনার পিছে মসজিদে নবীতে জমাতে শরিক হইয়া নামাজ পড়তে চাই জবাবে রসুল বলেন এই সোয়াবটাই তুমি গরের কোনায় একা একা করলে পাবে ওই নহাদিস আল্লাহ রসুন বলেন খাই মসাদুতিহীন নারীদের শ্রেষ্ঠ মসজিদ হল তাদের ঘরের কুনা নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কুণা পুরুষ মসজিদে জমাতের সাথে নমাস পরে যেই সোয়া পায় নারী ঘরের কোনায় এক নমাস পরে সেই সোয়াব পায় কোন পুরুষ যদি অকারণে গড়ে একা এক নমাস পরে কারণবশত পড়লে অসুবিধা নেই একজন পুরুষ মুসাফির মসজিদ গিয়ে জমাতে শাড়ি খুশরি হইলে তার শহরে জেলাতে হবে একজন মানুষ রুগী মসজিদে আসতে পারে না একজন মানুষ রুগী রুগীর সেবা করে সে মসজিদে আসলে রুগীর কষ্ট হবে এরকম কারণবশত না আসলে অসুবিধা নেই কিন্তু অকারণে যদি কোনো পুরুষ মসজিদের জমাতে না আসে গড়ে একা একা নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে কিন্তু সব নষ্ট হয়ে যাবে নমাজ আদায় হয়ে যাবে সব থাকবে না নষ্ট হয়ে যাবে কি বুঝলেন সব থাকবে না সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ সব নষ্ট হয়ে যাবে নমাজ আদায় হয়ে গেল কিন্তু সব নষ্ট সম্পূর্ণ বিহরীতে কোন নারী যদি অকারণে গর থেকে বের হয়ে মসজিদের জমাতে শরীর খইতে আসে কারণ আমার হয়ে যাবে সব নষ্ট পুরুষ যদি গড়ে একা করে সব নষ্ট নারী যদি মসজিদের জমাতে যায় সব নষ্ট পুরুষের জন্য মসজিদের জমাতে যেই সব নারীর জন্য গরের কোনায় একা করলে সেই সব বলেন একই রকম না ভিন্ন ভিন্ন আল্লাহর রসুল বলেছেন এই লোকটাকে এই সত্তেই তুমি বলে কোনো একা করলে পারো এখন যদি কেউ বলে না নারী রসজিদিগে জমাতে নমাজ পড়তে হবে সেটা রসুলের সুন্নতের পক্ষে না বিপক্ষে আরো বড় মজার কথা শোনেন একটা পুরুষ যদি মসজিদের জমাতে শরিক না হইয়া গড়ে একা একানো মাস পরে সোয়াব নষ্ট করল কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল আকারাতে সোয়াব নষ্ট হইল কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল কি স্বার্থ মসজিদে আসা যাওয়ার সময় বাসলো আসা যাওয়ার কষ্ট থেকে বাসলো এবং গাড়ি নিয়ে যদি মসজিদে আসা যাওয়া করতে হয় তাহলে গাড়ির তেল খরচ বাঁচল একটা পুরুষ মসজিদে না গিয়া ঘরে একা একা নমাস আপেরাতের ক্ষতি হইল দুনিয়ার কিছু উপকার হইল না। দুনিয়ার কিছু উপকার হইল কি উপকার সময় বাসলো কষ্ট থেকে বাসলো, তেল খরচ থেকে বাঁচল দুনিয়ার উপকার করে আকেরাতের ক্ষতি কর কিন্তু মেয়ে যদি মসজিদে নামাজ জটাতে যায় সাবও গেল সময়ও গেল কষ্ট হইল তেল খরসও গেল আমও গেল সাদাও গেল এটা কোন বুদ্ধিমানের কাজ পুরুষ যদি মসজিদের জমাতে না গিয়া একানো মাস পরে গড়ে আখেরাতের ক্ষতি হইল দুনিয়ার কিছু উপকার মেহলুদ যদি মসজিদের জমাতে সামিল হইতে যায় আখেরাতেরও ক্ষতি দুনিয়ারও ক্ষতি আখেরাত আখেরাতেরও ক্ষতি দুনিয়ারও ক্ষতি আল্লাহ রসুল বলেন আমার পরে তোমরা অনেক রকমের মত ভেদার একটা দেখতে পাবে তখন তোমরা কোন পথে যাবে আমার শূন্যতের পথে যাবে আমার গোলাভাই রাশি দিনের শূন্যতের পথে যাবে আর কারো পথে যাবে না আর কারো কথায় চলবে না এই হল তোমার ফারুক রদি আল্লাহ তালাহু উবাইবনে কাব রদি আল্লাহু আহুকে ইমাম বানাইয়া নামার প্রত্যেক পাত্রে তারাবির প্রত্যেক পাত্রে বিশ্বাকাত তারাবির মাধ্যমে কোরআনের ব্যবস্থা চালু করেছিলেন রসুল নিজেও বিশ্বকাত্তারাবি করেছেন হজরত উমরও বিশ্বকাত্তারাবির মেয়েদের কোরআন খতমের ব্যবস্থা করেছেন সুননতে রসুল সুন্নতে খলিফা এই উবাইবনেক যাকে হজরত উমর হতমে তার আবির ইমাম করে দিয়েছিলেন উবাইবনেক রসুলের খলিফা আগে খতমে তার ইমাম বানিয়ে দিয়েছেন যেমন তেমন মানুষ ছিলেন যেমন তেমন আলেম ছিলেন ভদ্র তুমার ভারুক নদী আল্লাহ এই উবাইবনে কাককে জিজ্ঞাসা করলেন তা কুয়া কাকে বলে মনে আছে প্রসঙ্গ কোথায় ছিল কথা কোথায় ছিল পুরাণের হেদায়ত্তাকিনরা গ্রহণ করতে পারবে মুত্তাকিন কারে করে তা যার মধ্যে আছে গ্রহণ করতে পারবে মুত্তাকিন কারে করে যার মধ্যে আছে তাকুয়া কোন জিনিসের নাম উমর উবাইকে জিজ্ঞেস করেন তাকুয়া কোন জিনিসের নাম উবাই সুধা জবাব না দিয়া পাল্টা উমরকে প্রশ্ন করলেন আপনি কি ওই জঙ্গল দেখছেন কোনোদিন যে জঙ্গল কাটাদার গাছে বড়া উমর বলেন দেখছি কাটাগার গাছে বলা জঙ্গল আমি দেখছি উবাই আবার জিজ্ঞেস করেন উমরকে এমন জঙ্গল ইয়া গেছেন কোন দিন উমর বলেন গেছি কাটাদার কাছে জঙ্গল দেখছিও এবং সেই জঙ্গল দিয়ে আমি গেছিও আবার উভয় জিজ্ঞেস করলেন যে জঙ্গল কাটাদার কাছে পড়া এমন জঙ্গলে দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন আমার গায়ে কাঠানো লাগে উভয় তখন বলেন এই যার নামই তা অর্থাৎ গোটা দুনিয়াটাই হইল হাজার রকমের গুনার কাটাদার গাছে জঙ্গল গোটা দুনিয়াটাই হাজার রকমের গুনার কাটাদার গাছে জঙ্গল এই দুনিয়াটায় এমন একটা জঙ্গল এদের মধ্যে শুধু গুণার ঝাল পাতানো আছে হাজারো রকমের লাখ রকমের কোটি কোটি রকমের গুণার ঝাল পাতানো আছে লক্ষ কোটি প্রকারের গুনার জাল ফাটানো দুনিয়ার ভিতরে তুমি এমন জীবন জীবনযাপন করবে যেন গুণা তোমার সাথে কবরে না যায় এটার নাম তাকুয়া বুঝে থাকলে এবার বলন্ত দুনিয়াতে কেমন জীবন এর নাম তাকুয়া গুণা জড়াইয়া না গুণা সারাইয়া হ্যাঁ মুক্ত অবস্থায় দুনিয়াতে জীবন জীবনযাপন করার নাম তাকুয়া এই জ্বালা যার অন্তরে আছে এই চেতনা যার অন্তরে আছে যেন আমাকে না পায় কোন গুণা যেন আমার সাথে কবরে না যায় এই চেতনা এই জালাতন যার অন্তরে আছে একমাত্র সেই ব্যক্তি পারবে কোরআনের হেদায়ত গ্রহণ কোন সন্দেহ নাই কিছুটা সন্দেহ আছে মোহাম্মদুরস্লাম মন গড়া বানাইতে পারে এমন কিছু সন্দেহ আছে মোহাম্মদুরুসলাম মন গড়া বানানির সন্দেহ নাই কেন কিন্তু আলিও শিখছেন না কোনো উস্তাদের কাছে লামও শিখছেন না কোনো উস্তাদের কাছে মিমও শিখছেন না উত্তাদের কাছে যেই ব্যক্তি লেটার বাজানে লেটার শিখে নাই সেই ব্যক্তি সেন্টেন্স কিভাবে এ কথা তো না এই কোরআন যে আমি আন্দাজ নাজিল করা কালাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু নাজিল করলাম কেন যেন মুক্তিনা কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারে কোরানে হেদায়ত আসে সর্বলোকের জন্যই কিন্তু গ্রহণ করতে পারবে কানা এবার বলুন উত্তাপিন উত্তাপিন কাকে বলে যার মধ্যে তাপুয়ার গুণ আছে তাপুয়ার গুণটা কি গুণামুক্ত জীবনযাপন করতে সচেষ্ট আমি জীবন জীবনযাপন করব দুনিয়াতে কিন্তু আমি গুনার জীবন জীবনযাপন করব না আমি জীবন জীবনযাপন করব এই ব্যাপারে যে সচেতন হুশিয়ার তার মতো বড় বুদ্ধিমান দুনিয়াতে আর কেউ নাই আমাদের বর্তমান দুনিয়াতে যে বেশি সাহায্য তারে বুদ্ধিমান বলা হয় যে মানুষকে বেশি ঠগাইতে পারে তারে বুদ্ধিমান বলা হয় যে মানুষে বেশি নির্যাতন করতে পারে তারে বুদ্ধিমান বলা হয় যে মানুষে বেশি পারে তারে বেশি বলা হয় দুশ্বরী চল বলে আল কাজু মান দানু আমিলিমা বাদাল ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি मन चाय गुना करते मन के सामल कार मैने चाय गुना करते दुनिया के प्रत्येक मानुषर मने चाय गुना करते कि गुणा के व्यक्ति निजे मन के फिर रखते आल्ला रसुलबसे बड़ बुद्धिमान वो अमी अलिमा আর যে আমল করলে মরণের পরে শান্তি এবং মুক্তি পাওয়া যায় সেই আমলে নিত্য দেখে আল্লাহ রসুন বলেন সেই হল সবচেয়ে বড় বুদ্ধিম্ব এই কারণে আর গুণ যারা অর্জন করবে এরাই বুদ্ধিমান এরাই শুধু কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারবে তা কুয়ার গুণ যারা অর্জন করবে না তারা বুদ্ধিমান নয় বুকা তারা কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারবে না বিষয়টা বুঝাইয়া পৃথিবীর বিখ্যাত দার্শনিক কলি আল্লামা জালুদ্দিন রুমি রহমতুল্লাহি আলহি তার অমর গ্রন্থ মস্নবি শনিকে লেখেন কিমে হরিস খুদ রানি দানি তুয় হর জৌহরে দরবানৌহরে খুদ চুহরে পৃথিবীর বিখ্যাত পরিচিত তার লেখা মসনবী শরীফের ভিতরে তিস্পারা কোরামে মারিফতের যত কথা আছে সবগুলি ঢুকে গেছে তিনি বলেন তুমি দুনিয়ার কোন কাজে কি উপকার হয় সব বুঝলে দুনিয়াতে কোন জিনিসের মূল্য কত সব বুঝলে তোমার ইমানের মূল্য বুঝলে না তোমার টাকুয়ার মূল্য বুঝলে না তুমি যদি গুণাগর অবস্থায় কবরে যাও তোমার কি দুর্দশা হবে আর গুণাবত্ত অবস্থায় যদি কবরে যেতে পারো তাহলে তোমার কি শান্তি হবে ওইটা বুঝলে না তাহলে তোমার আখ্যের বুদ্ধি গেল কোথা সতরান দুনিয়াতে বুদ্ধিমান সেই ব্যক্তি যে গুণামুক্ত জীবনযাপন করতে সচেষ্ট আর সবচেয়ে বড় বুকা হইল সেই ব্যক্তি বে করুয়া ভাবে গুণা করে তহবা করার কোন ফিকিরই নাই এই অপরাধের বুদা মাথায় নিয়ে কবরে যাবে আর কবরে যাওয়ার সাথে সাথে তার শাস্তি শুরু হবে এর মতো বুকা দুনিয়াতে কমি এইরকম বুকারা কুরাণের হেদায় গ্রহণ করতে পারবে কোরআনের হেদায়ত বুদ্ধিমানেরা গ্রহণ করতে পারবে এদেরকে আল্লাহ মুতাকিন নামে অভিহিত করেছি তারপরে মুক্ত কতগুলি গুণের বিবরণ দিছেন আল্লাহ আল্লাহ বলেন মুতাকিনদের প্রথম নম্বর গুণ হল আল্লাদিন যারা মুতাকিন যারা জীবন জীবনযাপন করতে সর্বদা চেষ্টা করেন এদের প্রথম গুণ হল এরা গাড়ি বানার অবস্থায় এই মানবে আল্লাহ দেখার আগে আল্লাকে বিশ্বাস করবে ফিরিস্তা দেখার আগে ফিরিস্তা বিশ্বাস করবে কবরের আলাদ দেখার আগে কবরের আলাদ বিশ্বাস করবে হাসরের মাঠ দেখার আগে হাসরের মাঠ বিশ্বাস করবে পুলসিরাত দেখার আগে জান্নাত নাত দেখার আগে যাহার নাম দেখার আগে পুলসিরাত বিশ্বাস করবে জান্নাত বিশ্বাস করবে যার বিশ্বাস করবে মুতিনের প্রথম গুণ এগুলি দেখার আগে বিশ্বাস করার নাম বিল গাই আল্লা বি গাই আমান তুমিল্লাহ মধ্যে আমরা ছোটবেলায় পড়েছি সমস্ত মুসলমানদের পড়ার কথা কথা মুখস্থার কথা আমি আল্লাহকে বিশ্বাস করলাম দেখার পরে না দেখার আগে আমি ফিরিস্তাগনকে বিশ্বাস করলাম দেখার পরে না দেখার আগে দেখার আমি আল্লাহর নাদিল করা সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করলাম আল্লাহ নাদিল করতে দেখিনি আমি কিন্তু বিশ্বাস করলাম আল্লাহ নাদিল করেছি আমি সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করলাম তাদেরকে আমি দেখিনি কিন্তু বিশ্বাস করি পরের দিনকে আমি বিশ্বাস করলাম দেখার পর না দেখার আগে খ শান্তি আমি পাবো কি পরিমান অশান্তি পাবো আল্লাহ আগের থেকেই জানেন না জানেন না এই আল্লাহর জানা কথাটা আল্লাহ লেখে রেখেছেন এটার নাম তবদি আল্লাহর সেই লেখা আমি দেখি না দেখবার করলাম নমক মরণের পরে আবার আমাকে স্থায়ী জীবন নিয়ে জীবিত হতে হবে দুনিয়ার জীবনটা হল অস্থায়ী আর একের একের জীবনটা হইল স্থায়ী আল্লাহর কুনু অলি বলেন জিন্দেগি মৌতে জিন্দেগি একদল মূর্খ মানুষ আছে দুনিয়াতে এরা মনে করে মরলেই আমার জীবন শেষ বুদ্ধিমানেরা জানে মরলেই জীবন শেষ না মরণের পরেই আসল জীবন শুরু হবে কি বললেন মরলে জীবন শেষ না মরণের পরে আসল জীবন শুরু হবে মরণের পরে আসল জীবন শুরু হবে এই মরনের পরে যে স্থায়ী জীবন শুরু হবে চিরস্থায়ী জীবন শুরু হবে এটা বিশ্বাস করলাম দেখার পরে না দেখার আগে এই সমস্ত বিষয়কে দেখার আগে বিশ্বাস করার নাম ইমান বিল গাইড আল্লাহ বলেন মুক্তিনদের প্রথম গুণ এইগুলি দেখার আগে বিশ্বাস আপনারা যারা এইগুলি দেখার আগে বিশ্বাস করেছেন আমরা যারা এইগুলি দেখার আগে বিশ্বাস করি আপনাদেরকে আমাদেরকে নাস্তিকেরা বলে অন্ধবিশ্বাস বলে অন্ধবিশ্বাস আল্লাহ দেখলো না আল্লাহ বিশ্বাস করে আসলে নাই তিনি আসলে নাই না দেখেই বিশ্বাস করে বলেছে ভুল বিশ্বাস কবরের আদ বলতে কিছু নাই যা আচর আচর বলতে কিছু নাই তুলসিরাত বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই বলেই দেখা যায় না নাস্তিকেরা আমাদেরকে কি বিশ্বাসী বলে অন্ধবিশ্বাসী মুহাসির এক কিতাবে লিখেছেন এইগুলি দেখার পরে তো এরা ও নেওয়াই দেখার পরে ইমান আনলে সেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না দেখার আগে ইমান আনলেই গ্রহণযোগ্য হবে এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে এগুলি দেখার ব্যবস্থা দিচ্ছেন না তবে আমরা নিজেরা যদিও আল্লাহকে দেখি নাই আহরাত দেখি নাই জান্নাত জাহান্নাম দেখি নাই ফিরিস্তা দেখি নাই না দেখে বিশ্বাস করেছি কিন্তু এটা বিশ্বাস নয় দুই বড় বাবার চোখের দেখা জান্নাত যাহান নামে আমরা বিশ্বাসী দুই বড় বাবার চোখের দেখা আল্লাতে আমরা বিশ্বাসী মানুষের বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হলেন হজরত আদম আলহী তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাতে পাঠালেন বললেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফিরা কর সমস্ত এলাকা তোমার জন্য উন্মুক্ত জান্নাতের কোন এলাকা তোমার জন্য নিষিদ্ধ নয় বলেন আল্লাহ জান্নাতের সর্বত্রই আদমকে গুরাফিরা করার অনুমতি দিলেন কিনা তখন আল্লাহ জান তখন আদম জান্নাতের সবকিছু দেখেছেন না দেখেননি তাইলে আমরা কি জান্নাতে অন্ধ বিশ্বাসী না বড় বাবার চোখের দেখা জাননাতে বিশ্বাসী বড় বাবার চোখের দেখা জান্নাতে আমরা আরেক রকমের বাবা আছে তারের রোহানি বাবা হয় এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাদের সকলের বোঝা দরকার যে রুহানি বাবা কি যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা হয় কিন্তু এইভাবে কইলান তারা পরিষ্কারভাবে বুঝবেন না আমি একটু কোলাগালা করি সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র বিশ্বাস করেন আপনারা কেউ যদি মনে করে কোন নবী জীবনে কোনদিন গুণা করেছিলেন তাইলে এইটা ভ্রান্ত মতবাদ সে পিওর ইসলাম পাইছে সে ইসলামের নামে বেজাল। ইসলামের বিশুদ্ধ অর্কিতা বিশ্বাস হল কোন নবীগণ জীবনে কোনদিন একটা গুণাও করেননি কাজে সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণার থেকে পবিত্র এই নবীর দরবারে যারা যায় নবীর কথা যারা শুনে নবীর কথায় যারা চলে এদের আত্মা তার গতিকে অপবিত্র থাকলেও নবীর কথায় চলার ঘরে তার আত্মা পবিত্র হয়ে যায় সুতরাং সমস্ত নবীগণ যার যার যার পবিত্র পবিত্র হয় কেমন বলেন নবীর নু আলহ তাইলে নবী উন্মতের কেমন বাবা ইব্রাহিম আলহ ইসালাম নিদের উম্মতের রোহানি বাবা নুসা আলহিসাম নিদের উন্মতের রোহানি বাবা ঈসা আলি ইসালাম নিদের উম্মতের রোহানি বাবা কিন্তু মুহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ তার উন্ম্মতেরও রোহানি বাবা বানাইছেন সমস্ত নবীগণেরও রোহানি বাবু এখন বুঝেনি যে কিভাবে আল্লাহ একায়েতে বলেন আদম সালাম থেকে নিয়ে ঈসা সালাম পর্যন্ত সমস্ত নবীকে আমি দুনিয়াতে পাঠাইবার সময় মুহাম্মাদুর রসুল উপর ইমান আনার ওয়াদা নিয়া পাড়াইছেন মিনুন তু মিনু নবী ওয়ালা তানসুর আজম আল্লাহ ইসলাম রসুল্লাহরিমানা ওয়াদানিয়া দুনিয়াতে আইসেন একই দুনিয়াতে ইব্রাহিম এই ওয়াদানিয়া দুনিয়াতে আইন এই ওয়াদানিয়া দুনিয়াতে আইস ইসা আল ইসলাম এই ওয়াদানিয়া দুনিয়াতে আইন যে আমরা মোহাম্মদুর রসুল্লাহর হরিমানান তারা কেউ দুনিয়াতে আসার পরে পাবেন না এটা কি আল্লাহ না কোন নবির দুনিয়াতে এসে মোহাম্মদুল ইসলামকে পাবেন না যারা পাবেন না তারা বানিলেন কেন মুহাসির দেখেন একমাত্র তাদেরকে আমাদের নবীর উম্মত বানাইয়া আমাদের নবীকে সমস্ত নবীর নবী বানাবার জন্য এবার বলেন তো রোহান সমস্ত নবীর এই যার যার উম্মতের রোহানি বাবা কিনা আর সমস্ত নবীগণের রোহানি বাবাকে তাইলে রোহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবাকে মোহাম্মদ বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা আদম তারে আল্লাহ দুনিয়াতে পাঠানো আগেই জানিয়েছেন রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মোহাম্মদ রসুল তারে আল্লাহ মেয়রাজের রাতে দাঁড়াত করিয়া আনিয়া জান্নাত যাহান নাম দেখা এবার বললেন তারপরও আমরা অন্ধবিশ্বাসী অন্ধবিশ্বাসী না দুই বড় বাবার চোখের দেখা পরও বিশ্বাসী দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান নামে বিশ্বাসী দুই বড় বাবার চোখের দেখা আল্লাহতে বিশ্বাস নাস্তিকরা কি বলে এগুলি অন্ধবিশ্বাসী বা বুঝে থাকে বলুন আমরা অন্ধবিশ্বাসী বিশ্বাসী বরং নাস্তিকরা নিজেরা অন্ধবিশ্বাসী প্রত্যেকটা নাস্তিকেই কোন না কোন একটা পুরুষকে বাবা ডাকে এবং বিশ্বাস করে যে যেই রূপটারে বাবা ডাকে সে তারে জন্ম দিছে বিশ্বাস করে কিনা সেদে তারে জন্ম দিছে দেখছিল তুমি কেমনে বিশ্বাস করলা তুমি তো বিশ্বাসী কথা বুঝতে পারছেন নাস্তিকরা যে লোকটাকে বাবা ডাকে আর মনে করে এই লোকটা তাদের দিয়েছে দিছে এই লোকটা যে জন্ম দিছে দেখে নাই তো তারপরও বিশ্বাস করল কেন এটা অন্ধবিশ্বাস সুতরাং কোন মুরির মুসলমান অন্ধবিশ্বাসী নয় নাস্তিকেরা নিজেরাই অন্ধবিশ্বাস কিছুদিনের আগের নাস্তিক আর বাংলাদেশের বর্তমান নাস্তিক একরকম না বেইমানে বেইমানে অত ক্যাটাগরি আছে না সব বেইমানে ক্যাটাগরি কিছুদিন আগের নাস্তিক আসিল ডক্টর আহমদ শরীফ কিছুদিন আগের নাস্তিক আসিল তসলিমা নাসরি এরা কইত ফিরিস্তা বলতে কিছু নাই কবর জগৎ বলতে কিছু নাই সোয়াল বলতে কিছু নাই আলাপ গজব বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই জন্নত বলতে কিছু নাই জাহান্নাম বলতে কিছু নাই আল্লাহিল্লাহ বলতে কিছু নাই এই পর্যন্ত বর্তমানে বাংলাদেশের নাস্তিকেরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই তো নাই তারপর তোমরা যারা বিশ্বাস করো আল্লাহ আছে তোমাদের এই অন্ধ অন্ধবিশ্বাসের আল্লাহ আমার পারেন আহমদ শরীফ আহমদ শরীফ নাস্তিক আর বর্তমান বাংলাদেশের নাস্তিক এক ক্যাটাগরির না আকাশ পাতাল ব্যবধান ব্যবধান বাংলাদেশের বর্তমান আর এক নাস্তিকের কয়েক দুখানে মদের মুখ মদের দোকানে গেলাম মদের বোতল কেনার জন্য গিয়া দেখি মদের বোতল একটাও নাই সব মোহাম্মদে খাইয়া চাপ এমন জঘন্যতম কথা আল্লাহকে এবং আল্লাহর রসুলকে অতীতের কোন বেইমান অতীতের কোন নাস্তিক অতীতের কোন কাফিল স্বয়ং আবু জাহাল আবুলহা স্বয়ং নমরুদ ফেরাউন স্বয়ং ইবলিশ পর্যন্ত বলে নাই বর্তমান বাংলাদেশের নাস্তিকেরা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে যে ধরনের গালি করে এই কারণে নাস্তিকদের শেষ পরিণতি সম্পর্কে একটা কথা আমাদের স্মরণ রেখা দরকার এরা বলে কোন কিছু নাই কেয়াব বলতে কিছু নাই হিসাব নিখার বলতে কিছু নাই জন্নাত জাহান্নাম বলতে কিছু নাই আল্লা বি বলতে কিছু নাই এইগুলি জীব জানুয়ারের বেলায় কথা মানুষের বেলায় কথা নয় জীব জানুয়ারের জান্নাত নাই জীব জানুয়ারের জাহান নাম নাই জিজ্ঞ জানুয়ার মরলে গুসল নাই কখন নাই জানাজা নাই দাফন নাই কেন তার কোন আহমদ শরীফ এই কারণে মরানের আগে অসিয় যে আমি মরলে ফরে আমার লাভ হাসপাতালে দান করে দিও আমার লাভ গুসল দিও না কখন ফলাইও না জানাজা করিও না দাভন করিও না কেন এগুলিও অন্ধবিশ্বাস চিনে করে আমি অন্ধবিশ্বাস করি আপনারা লক্ষ্য করে দেখুন আহমদ শরীফ সত্য সত্যই শেষ পর্যন্ত আহমদ শরীফের লাশ হাসপাতালে দান করা হয়েছে গোসলে দেওয়া হয়েছে না কাকানও করা নিয়েছে না জানা যাওয়াও করা হয়েছে না দাবনও করা হয়েছে এখন লক্ষ্য করে দেখুন আহমদ শরীফেরও মরলে গোসল নাই বলদ মরলেও গোসল নাই আহমদ শরীফ মরলেও কাকন নাই বলদ মরলেও কাকর নাই আহমদ শরীফেরও জানাজা নাই বলদেরও জানা জানাই আহমদ শরীফেরও আহেরাত নাই বড়দেরও আহেরাত নাই দুই বল দেম কত হ্যাঁ একটা বেশম আছে দুই বল্তিক বল আর হালের বল দে নাস্তিক বলদের ঠ্যাং দুইটা আর হালের বড়দের খ্যাং চারটা নাস্তিক বলদের ঠ্যাং কটা নাস্তিক বলদের ঠ্যাং দুইটা আর হালের বল দেশ কম তারা এই দুই বলে দেয় এখন বেশকম নাই দেখুন তো আল্লাহ তকুলদের বেপারে কি বলে আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন আমি অধিকাংশ সমান দানবের জন্য জাহার্নাম তৈরি করেছি এরা কারা যাদেরকে অন্তর দিয়েছি বিষয়টা বোঝার মতো কিন্তু অন্তরটাকে বুজার কাদের ব্যবহার করে না এদেরকে কান দিয়েছি এই কথাগুলি শোনার মতো কানকে সেই কাজে ব্যবহার করে না এদেরকে চক্ষু দিয়েছি আমি আল্লাহর নিদর্শন দেখে আমাকে চিনার মতো কিন্তু চক্ষুকে সেই কাজে ব্যবহার করে না আল্লাহ বলেন গুলাম ইকাল আনাম এরা চতুষ্পদ জানুয়ারের মতো जरा आल्लाजते पर बुझते राजिना रा रा जाननाथ बुजते रहा जहान नाम बुझते राजीना कबर बुझते राजीना कबर आजाद बुझते राजिना आल्ला कुरने कार मतलब चतुष्पद जानवर हालते कबर बुधारे ना जी विश्वास कर হারের বরৎ পর হার যোগ্যতাই রাখে না যার নাম বুজার নাম বোঝার যোগ্যতাই রাখে না এর জন্য বিশ্বাস করে না এই দুই ঠেঙ্গা বলত গুলি বোঝার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ তারপরও বিশ্বাস করে না সুতরাং এই বলদেশ এই বলদেশ আমার নয় আরেকটা পার্থক্য এই দুই প্রকারের বন্দে আল্লাহর বলার আমিনেকা একে বলেন কেন উঠে আন আল্লা রসুল বলেন দুনিয়াতে জীবজন্তুদের মধ্যে অনেক সময় এমন হয় একটা শক্তিশালী জানুয়ার আর একটা দুর্বল জানুয়ারকে দুরুম করে কিনা আর এই স্বভাবটা সবচেয়ে বেশি আছে কুত্তার নদী একটা শক্তিশালী কুত্তা যদি একটা দুর্বল কুত্তাকে স্বাধীন মতো পালায় তাহলে দুলুম না সারে না বলেন শক্তিশালী দুর্বলকে পাইলেই দুলুং করার স্বভাবটা সবচেয়ে বেশি আছে তার মধ্যে কুত্তার নদী সুতরাং বর্তমান দুনিয়াতে যারা যারা এই গুণে গুণান্বিত আমার শক্তি আছে তোমারে দুর্বল হাইলাম মদা শিকাইয়া দিলাম এই জানা কথাটা আমার শক্তি আছে তোমাকে নিরীহ পাইলাম মদা শিখাইয়া দিলাম স্বভাবটা কাকা কুত্তা স্বভাব এই কুত্তা স্বভাবের কারণে বর্তমান দুনিয়ার কোন দেশেই শান্তি না কোন দেশে শান্তি নেই একমাত্র কুত্তা স্বভাবের এই জন্য রসলে করিম সসাম হাজির শরীফে বলেন দুনিয়াতে একটা শক্তিশালী জানুয়ার আর একটা জানুয়ার দুর্বল হওয়ার সুযোগে দেুম করল দুনিয়াতে তো বিচার পেল না হাসরের মাঠে জানুয়ার গুলিকে আবার চিন্তা করা হবে এবং যে শক্তিশালী জানুয়ার দুর্বল জানোয়ারকে যে পরিমাণ আঘাত করছিল সেই পরিমাণ আগের তাকে করানো হবে হাসরের মাঠে এই মজলুম জানুয়ারগুলিও সুবিচার হবে মজবুর জানোয়ারদের মধ্যে এই সুবিচার কায়েম করার পরে আল্লাহ সবগুলি জীব জানুয়ারকে বলবেন কোন তুয়বা তোমরা মাটির সাথে মিশে যাও তোমার অস্তিত্বহীন হয়ে যাও তোমরা চিরকালের জন্য বিলীন হয়ে যাও জীব জানুয়ারের মেয়ে সুবিচার কায়েম করে আল্লাহ কি করবেন একদলকে জানলাতে আর একদলকে যাহার নামে পাঠাইয়া দেবেন না মাটির সাথে মিশাইয়া দেবেন শেষ কিন্তু মানুষের বিচার। মানুষের বিচার হবে একজন যাবে জানতে আরেকজন যাবে জাহান্ন যাদেরকে জাহান্নাকে যাওয়ার তাদের ব্যাপারে আল্লাহ বলেন ألم يأتكم رسل منكم يتلون عليكم وينذرونكم لقاء يومكم هذا ألم يأتكم رسل منكم يتلون عليكم آجا বেমান কাফির মস্তিক মূর্তব্দরকে হসরের মত থেকে ফিরিস্তরা राखाल जमन गुरु सहर के पड़ाइए जाए जहान नाम जहान नाम गेटर सामने जावर पर जहान नाम गेटर पहाड़ादार दारुआन फिर ए जिज्ञस कर अल्लाह एम लोक दुनिया पाटाइलें ना जरा तुम आखिर बुझाई पाटाई আল্লাহ দুনিয়াতে এমন লোক পাঠাইছেন যেই লোকেরা দুনিয়ার মানুষকে আখের আখ বোঝায় এমন লোক পাঠাইছেন না তারা বলবে হ্যাঁ পাঠাইছেন পাঠাইয়া থাকলে হতে আসলে কেন জগন্নাথের ভতে জীবনযাপন করবে না কেন আল্লাহ পাঠাইলে কি হবে আমার কপাল খারাপ কপাল খারাপ না আমল খারাপ দুনিয়াতে কয়ে আল্লাহ গানজা খায় আর রসুলে মদ খায় আর আসরের মাঠ জাহান ডুববার সময় কয় আমার কপাল খারাপ কপাল খারাপ না আমল খারাপ জাহান নামক ডুববার সময় আরেকটা বটপাড়ি কিরে গেল কি বটপাড়ি আসলে আমল খারাপ খারাপ বলবেন আমল খারাপ না কফল খারাপি এই আলোচনার টাইম নাই দরকার খুলে দিলাম চিরকালের জন্য প্রবেশ করলাম এর সাথে কথা বলাই যে লাভ আছে এই তো না অলখানা বলেন নিয়ে এক কথা বলে লম্বা করে লম্বাই ফির ইস্তারাবাদের কথা লম্বা করার কোন দরকার নাই আমার ডিউটি দরজা তুই ডুকতে তুই চিরকালের লাগে দুঃখার পরে জাহান নামের আগুন শরীরের চামড়া জ্বালাইয়া গুষ্ট জ্বালাইয়া হাতি জ্বালাইয়া যখন জ্বালানি শুরু করবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন দে নাস্তিক নাস্তিকদেরকে বলে এই নাস্তিক দেখতো জাহান্নামের আগুনের জ্বালা কের বাপনি না নাই বউ তো আমার বন্ধারা অন্ধে বিশ্বাসী ছিল না বাস্তব বিশ্বাসী ছিল ওই দুনিয়াতে যে হল অন্ধবিশ্বাসী যার জবাবটা আল্লাহেন জাহান নামের আগুন যখন তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন সত্যই নিশান এ গাড়িটা একটু সরাসরি আল্লাহা কবুল আলম বলে প্রথম গুণ কারণে বিশ্বাস করেন সুতরাং যেই দুনিয়াতে নাস্তিকরা এমনভাবে শয়তানি শুরু করেছে যে স্বয়ং শয়তানো আল্লাহ সম্পর্কে যেই কথা বলে নাই স্বয়ং শয়তানো রতুল সম্পর্কে যেই কথা বলে নাই এমন কথা যেহেতু নাস্তিকরা বলা শুরু করেছে এই মুহূর্তে আপনাদের ইমান বি গাই কারে কয় পরিষ্কার ভাবে বোঝার দরকার আছে আমরা গাই বানা অবস্থায় বিশ্বাস করেছি বলে আমাদেরকে নাস্তিকের দলে অন্ধবিশ্বাস করে আমার কথা বুঝে থাকলে বলুন আমরা অন্ধবিশ্বাসী না দুই বড় বাবার চোখের দেখা পরকালে বিশ্বাসী এই কথা বুঝতে হবে এবং অসম্ভব কিছু নয় বাংলাদেশের নাস্তিকেরা আপনাদের দেশেও আসতে পারে না সম্ভব নাই বাংলাদেশও থাকা অবস্থায় যে শয়তানি করছে এখানে আসলে তো সেই শয়তানি করেন তখন কি আপনাদের ইমান রক্ষা করতে হবে না তখন কি আপনাদের ইমান হেফাজত করতে করতে হবে না কাজেই নাস্তিকদের খপ্পর থেকে মুমিনের ইমান হেফাজতের জন্য ইমান বিল গাইড বোঝা এই সমস্ত বিষয় দেখার আগে বিশ্বাস করে কোন সমস্ত বিষয় কবর হাসর বেহেট দুদক জানাম পুলসিরাত ফিরিস্তা আল্লাহ এইগুলি দেখার আগে বিশ্বাস করে এর নাম ইমান বিল <تصفيق> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون متقين قطن بن হল তারা গায়ব না অবস্থা এই মানে মুফাসসিরিন كلام যেহেতু এইগুলি দেখাতে বিশ্বাস করতে হয় এই জন্য আল্লাহ আক্রব গুলি দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য নবী রাসুলগণকে মনোনীত করেছেন বিজ্ঞানীগণকে নয় বিজ্ঞানীরা সারা জীবনের বিজ্ঞান চর্চার মাধ্যমে যে উপকারটুকু মানুষের করতে পারে সেটা হল ক্ষণস্থায়ী জীবনের উপকার কথা বিজ্ঞানীরা তাদের বৈজ্ঞানিক গবেষণার দ্বারা দুনিয়ার মানুষের চিরস্থায়ী জীবনের উপকার করতে পারে না ক্ষণস্থায়ী জীবনের উপকার করতে পারে ক্ষণস্থায়ী জীবনে উপকার করতে পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানী মাথা ঘামাইয়া খবরে কি অবস্থা হবে বলতে পারবে না মাথা ঘামাইয়া আসরের মাথায় খবর বলতে পারবে না মাথা ঘামাইয়া তুলসী রাতে খবর বলতে পারবে না মাথা ঘামাইয়া জান্নাত জাহান্নামের খবর বলতে পারবে না মাতা গামাইয়া আল্লাহ সম্পর্কে কি বলতে পারবে না এই জন্য এইগুলি গাড়ি বানা অবস্থায় বিষয়গুলি দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল পাঠাইছেন এবং আসমানি খিতাব নাসী করছেন যেখানে বিজ্ঞানীরাই অক্ষম সেখানে নাস্তিকরা কিভাবে সক্ষম হবে ফণ্ডিতেরই যেখানে পরাকাও সম্পর্কে মাথা কামাইয়া জানা সম্ভব নয় নাস্তিকদের পক্ষে কেমন গবেষণা তাই আল্লাহ তক্রাবুরাল আমি দুনিয়ার জীবনে কোন মানুষকে চর্ম চোখে আল্লাহ দেখার ব্যবস্থা রাখেননি দুনিয়ার জীবনে চর্ম চোখে কেউ কোনদিন আল্লাহকে না কেন দেখার পরে যদি ই মাননা তোমার ইমান কবল হবে না যদি আল্লাহ দুনিয়াতে মানুষের দুনিয়ার জীবনে চর্ম চোখে আল্লাহ দেখার ব্যবস্থা দিতেন তাহলে আমরা দুনিয়াতেই আল্লাহ দেখি আর খুব ইমান আনটা নাস্তিক করবার জন্য আল্লাহরে দেখত কিন্তু ইমানটা কি এইটা বুঝাবার জন্য বলেন আল্লাহ ইমান লে না দেখার আগে ইমানো যদি আল্লাহর কাছে নাজার পেতে চাও আজকে বুঝতে পারলেন দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা দিলেন না কেন দেখতে কবুল হবে না এই জন্য আল্লাহ দেখার পরে আনলে কবুল হবে না আগে হাবিজ শরীফের রসুল করিম সালি ওসাল্লাম বলেন পূর্ণিমার মাত্রে যদি আকাশে কোন ম্যাগ না থাকে তাহলে পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন কোন রকমের অসুবিধা হয় না আল্লাহ দেখলে কি উপকার হবে প্রধান দুইটাও উপকার হবে একটা উপকার সারাদীবন হায় হায় যে আল্লাহ বিশ্বাস করলাম দেখলাম না ই আসুস মিটে যাবে আর একটা উপকার জান্নাতের যত সুখ শান্তি আর মুখ বিলাসের নিয়ামত আল্লাহ রেখেছেন সবগুলি ভুগ করলে যে মজা হবে আল্লাহ দেখার মজা তার চেয়ে আরো বেশি হবে আল্লাহ দেখার মজা তার চেয়ে ভালো বুধ হাতে বলুন তো নিয়ামতের মুখ বিলাসের মজা বেশি না আল্লাহ দেখার মজা বেশি আল্লাহ দেখার মজা এই মজার থেকে নাস্তিকেরা বঞ্চিত থাকে দেখায় জন্য বিশ্বাস করো না কোনদিন দেখা আল্লাহ দেখা তোমার নসিব হবে না নাস্তিক বেঙ্গা হাসরের মাঠে আল্লাহর ধমক শুনবে কিন্তু দেখতে পাবে না আল্লাহর তর্জন গর্জন শুনবে কিন্তু দেখতে পাবে না শুধুমাত্র মুমিন মুসলমান যারা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার বিশ্বাস করেছিল তাদেরকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ আল্লাহকে দেখার ব্যবস্থা করে দেখতে যাওয়ার পরেও এই কথাগুলি বুঝে থাকে বলুন যে যুগের দুনিয়াতে নাস্তিকরা এমনভাবে মাথা দিয়েছে সেই যুগে আমাদেরকে ইমান বিল গাই পরিষ্কার বোঝার দরকার কিনা ইমান বিল গাইব আল্লাহ বলেন হুদাল্ল মু হেদায়তিনা গ্রহণ করতে পারবে তাদের প্রথম গুণ হল আল্লাহ পিরিস্তা কবর হাসর ফরকাল বেদ দুদম দেখার আগে বিশ্বাস করবে এর নাম ইমান বিল গাই অন্ধবিশ্বাস চোখে না দেখে বিশ্বাস নিদের চোখে না দেখে বিশ্বাস হ্যাঁ নিজের চোখে দেখি নাই কিন্তু অন্ধবিশ্বাস দুই বড় বাবার দেখা যান না তে অন্ধবিশ্বাস তারপরে দ্বিতীয় গুণ মুক্তাকিন্দের প্রথম গুণ হইল গাইবানা অবস্থায় ইমান দুই নম্বর গুণ হল মুক্তিন্ডের নমাজ কাইম করে ইমানের পরেই নামাজ হাদিস শরীফের রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন হাসরের মাঠে যে আমল সম্পর্কে সর্বপ্রথম হিসাব হবে যে আমলের হিসাব সকলের আগে হবে হাসরের মাঠে সেই আমলটা হল নামাজ। বুঝে থাকতে বলুন তো ইমানের ঘরে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে হাসরের নমাজ একদল মানুষ শয়তানের খপরে কেমন করা হসে এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝলেন আল্লাহ রসুল বলেন হসয়ের মাঝে বন্দার নমাজের হিসাব নিতে গিয়ে যদি কোনো বন্দার নামাজ দেখা যায় রেগুলার পড়ছিল মাঝে মধ্যে এক দুইটা ফরজ নমাজ পড়তে পারছে না কি নাই দেব সারা জীবন ওই নমাজ পড়ছে না মাঝে মধ্যে হঠাৎ কোন কারণবশত এক দুই নমাজ পড়তে পারছে না আল্লাহকে রিস্তাদেরকে বলবেন দেখো তার সুনত নমাজ নিয়ে আসে যদি সুনত নমাজ পরে থাকে। তাহলে সত্তর রাখাত সুন্নত নমাজের দ্বারা এক রাখাত ফরজ নমাজের কাপফারা করে বুঝে থাকলে বলুন তো সুন্নত নমাজ কোন দরকারে লাগবে কোন কাজে লাগবে জীবনে কোনদিন ফরজ নমাজ সময় মতো পড়ি নাই এমন অবস্থা হয় তাহলে এই যে ক্ষতিপূরণ কিসের দ্বারা হবে সুন্নত নমাজের দ্বারা বর্তমান জমানায় একদল মানুষের ইসলাম হল মডার্ন ইসলাম আধুনিক ইসলাম জুম্মার আগেও কোন সুন্নত নাই পরেও কোন তোমরা ঠিক মানে ফরজ কাজ আকর্ষণ এবং শূন্যত তোমাদের গুরুত্ব দেওয়া দরকার হাসলের মাথায় পরিষ্কার ফিরিস্তা দেে বলবেন ফিরিস্তা আমার যেই বন্ধা নিয়মিত নমাজ পড়ছে মাঝে একটা দুইটা নমাজ পড়তে পারছে না এই এক একটা ফরজ নামাজের ক্ষতিপূরণ করছে কিনা দেখো সত্তরটা একটা ফরজ নমাজের ক্ষতিপূরণ হিসাব করে তারপরে সল্লা ইসলাম বলেন হাসারের মাঠে নামাজের হিসাবে যা যে খালাস পাবে পরবর্তী আর যত হিসাবে আসবে সকল হিসাবে খালাস আর আসনের মাঠে নমাদের হিসাবে যে খালাস পাবে না সে পরবর্তী আর কোনো হিসাবে খালাস পাবে নমাদের কতটুকু গুরুত্ব বোধ নেই আলোচনার যারা তাই আল্লাহ গুলা আমিন বলেন পবিত্র কুমারের সুরায় মিনুনের সবুতে আল্লাহ ফক্রুলালিন মুমিনদের কতগুলি গুণাবলির আলোচনা করেছে সেখানে মুমিনদের প্রথম গুণের কথা বলেন ওই সমস্ত মুমিন গণের জীবন সফল যারা আল্লাহ গয়ে ধৃত আল্লাহ জ্ঞানে মগ্ন হইয়া নাজারায় প্রথম গুণ আর সর্বশেষ গুণের কথা বলেন আলা যারা সময় মতে নময় করবে মুক্তাকিনদের প্রথম গুণে কথা নেন মুক্তাকিনদের শেষ গুণের বেলায় আল্লাহ নমাদের কথা বলেন কেন মুফাসিন কাম বলেছেন তার কারণ হল যার জীবনের নমস্তিক তার জীবনের সত্যিক যার জীবনের নমাদে গণ্ডগোল তার জীবনের সব কিছু আসরের মাঠেও যে নমাদের হিসাবে খালাস পাবে পরবর্তী সব হিসাবে খালাস পাবে যে নমাজের হিসাবে খালাস পাবে না সে কোন হিসাবেই খালাস পাবে না বুঝে থাকলে বলেন সমস্ত আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা নমাজ এই জন্য আল্লাহ বলেন ওয়াই মুনাসাল যারা নবাজ কায়ে এরপরে আপনারা লক্ষ্য করে দেখুন নমাদের শুরুর থেকে শেষ পর্যন্ত শুধু পড়া আর পড়া আল্লাহ বলে আমাজ শুরু করলাম শুরু করেই সুবাহাটা পড়লাম তারপরে আউজমিল্লা পড়লাম তারপরে বিসমিল্লাহ পড়লাম তারপরে আলামা করলাম তারপরে আরেক সুরা পড়লাম রুকুত গিয়া তসবি তিনবার পড়লাম শেরজাদ গিয়া তিনবার তসবি পড়লাম বসার পরে আত্মহিয়াত পড়লাম দুর শরীফ পড়লাম দোয়া মাসুরা পড়লাম সালন ফিরে গেলাম ফরাসারা নামাজের কোনো অংশ আছে নীরবে পালন করার কোন অংশ নাই নমাদের সর্বাংশেই সকল অংশেই শুধু পড়ার পড়া কিন্তু এত এত সত্য আল্লাহ মুক্তাকিনদের আল্লাব বলতে গিয়ে আল্লাহ কাজ কায়েম করা কাজ আর কায়েম বেশ কম কি ফরাতো আছেই না হলে তো নমাজের নমাজ হবেই না কিন্তু নমাজ কায়েম কিবারে হয় নমাজ প্রতিষ্ঠা কিবারে হয় ওঠার সিরিন একেরাম আল্লাহর যদি নামাজটা পড়ে রাসুলের তরিকা মতে যদি নামাজটা পড়ে তাইলে যে নমাজ আল্লাহর হুকুম মতে না তরিকা মতে পড়ল না সেই নমাজ পড়া হল দেশকম বুঝতে পারলেন সুমানাকা পড়লো হরুবিল্লা ফোরলো বিসবিল্লাহ পড়লো আলম আলহামদু ফলো আলমতারা ফলো তুসবি ফরলো আত্মহিয়া করলো দু শরীফ পড়লো দুয়া মাদুরা পড়লো কিন্তু আল্লাহ হুকুম মতো করলো না মতো করলো না ফোয়া কিন্তু কায়েম হইল কায়ম হইব কিভাবে আল্লাহর হুকুম মতো করল কায়ে কায়ে কি হবে কিভাবে নবিত্তরিকা মতো করলে হে আমার উন্মত মুসলমানেরা তোমাদের বাচ্চারা ছেলে হোক ও তোমা হোক এদের যখন সাত বৎসরের বয়স হবে তখন তাদেরকে নমাজের আদেশ কর দশ বছরের বাচ্চা যদি কোন মুসলমানের নমাজ পড়তে না চায় তাকে শাসন করে নমাজি বানাও রসুলের নির্দেশ রসুলের উন্মতে বড় বাচ্চা হলে ছেলে হোক মেয়ে হোক সাত বৎসরের সময় কি করবে নমাজের আদেশ দশ বছরের বাচ্চা যদি কোন মুসলমানের নমাজ পড়তে না চায় বছর কিভাবে নমাজি গানে শাসন করে নবাজি এখন আমিও নামাজ পড়ি আমার বিবিও নমাজ করে আমার ছেলে এদেরকে সাত বৎসরের সময় নামাজ নমাদের আদেশ করলাম না দশ বৎসরের সময় নমাদের জন্য শাসন করলাম না যে কারণে আমার ছেলে আমার মেয়ে যুবক যুবতী হওয়ার পরে ও হওয়ার পরে অনমাদি হইলো না আমার আমি নমাজি আমার বিবিনি আমার ছেলে মেয়ে নি না আমার জেনারেশনে নমাজ ঠিকের লল না আমার জেনারেশন থেকে নামাজটা ছুটে গেল এই নামাজ কায়ণ হইল কি বলে আমি নমাজ চললাম আমার বিবে চলাম ছেলের অনুমতি বানাইলাম না মেয়ের অনুমতি বানাইলাম না নমাজ আমার রইল না আমার সাথে কবর চলে গেল আমার নমাজ আমার সাথে কবলে গেল আমার ছেলে রেখে গেলাম আমার মেয়েকে অনুমতি বানাইলাম না আমার ঘরে নমাজ বক্তা বিয়ে গেল আমার ঘরে আমার ছেলে মেয়ের দ্বারা আদায় হইল না নমাজ বিদায় হইয়া গেল আমার ছেলে মেয়ের থেকে এই নমাজ কায়েম হইল কায়েম হইল কেন আল্লাহ বলেন না কেন নমাজ কায়েম পরে বলেন আল্লাহর হুকুম মতে নমাজ করলে নবীন তরিখা মতে নমাজ পড়লে নমাজ কায়েম যে সমস্ত মা বাবারা নিজেরান করেন ছেলে মেয়ে কেনি বানান না সাত বছরের সময় নমাদের আদেশ করেন না দশ বছরের সময় নমাদের জন্য শাসন করেন না এরা হতে হয়তো এইভাবে যে সমস্ত নবাদি মুসলমানেরা নিজের ছেলে মেয়ে কেন বেঁধমাজি বানায় এদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা নিজের আনামাজ করেন কেন বলেন আপনার ছেলে বানাইলেন আপনার কলিদের টুকরা মেয়েকে যদি বলেন আমি নিজে যুক্তি আজকে বান আমি যদি একটা বাদে কাজ করি আর আমার ছেলে মেয়ে করতে না দেলাম নিজেই করতাম ছেলে মেয়েকে আর বাদে কাজ করতে দিলাম না বুদ্ধিমানের কাজ কাটি দ্বা নিজেদের ছেলে মেয়েদেরকে রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে নমাজি বানাইবেন না আপনারা নামাজ কেন পড়ুন বলতে হবে কেন করেন যদি বলেন খামহা নামাজ করি তাহলে একটা যুক্তি আছে এখানে মহাকাশ যা করলাম নিধি করলাম ছেলে মেয়ে রেয়া করাইলাম আর যদি বলেন আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচা প্রথম জবটাই ঠিক খামহাই করি না জাহান্নাম থেকে বাঁচার যুগ নই করি দ্বিতীয় জবটাই ঠিক যদি বলেন আমি নামাজ পড়ি জাহার্নাম থেকে বাঁচার জন্য এবার বলতে হবে ছেলে মেয়েদের বেনমাদি বানাইলেন কোথায় পাঠাবার জন্য আপনি যদি নামাজ পড়েন নিজের জাহার্নাম থেকে বাঁচার জন্য পলিদের ছেলে কে বেনমাদি বানাইলেন পলিদের টুকরার কে বেনমাদি বানাইলেন কোথায় পাঠাবার জন্য পরিষ্কার কথা জাহার্নামে পাঠাইবার জন্য দুনিয়াতে ছেলে যা সাই দেন মেয়ে যা চাই খাই নিজে না খাইয়া ছেলে মেয়েকে খাওয়ান নিজে করে থাকেন ছেলে মেয়েকে নতুন ব্যবস্থা করে দেন করেন ছেলে মেয়েকে উচ্চ মূল্যের পোশাক করতে দেন অথচ জয়নাদি বানাইয়াল এর মানে কি যা হোক দুনিয়াতে খাইয়াল যা পিন দুনিয়াতে পিন তোরে দুছো যা নামে খেয়ে দাম এছাড়া নিজের নাকে এসে নেমে দেখাও মানে কি দৈন্যের যাহা নমাজি বাজার না কি তোমরা যাও বাংলাদেশও কুরবানির গরু কিনে মানুষ দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন আগে যেই বাজারে সুবিধা মতো হয় কিনা রায় পাঁচ দিন আগে যে কুরবানির গরুটা কিনল পাঁচ দিন পর্যন্ত এটার না খাওয়া ইয়ার না আর অন্য থেকে বেশি বাধা করে খাওয়ায় বলে বালাকুড়ে খারাপ খাওয়ায় কি তাহলে যা ব্যবস্থা পাঁচ দিনের ভিতরে কিছু খাওয়ায় না অন্য গুলির থেকে বেশি খাওয়ায় এই খাওয়া নির্মাণে দেখিটা ইচ্ছা মতো খাওয়া পাঁচ দিনের ভিতর যা ব্যবস্থা পাঁচ দিন পরে তরবল আর ছুরি হাসবেন না তেমনিবার যেই মুসলমানের ছেলে মেয়েরে বালা পূজা করা হয় না বাইনা এর মানে হল দুই নাকি মতো দেখানো ঘরে আসার কথা আসার কথা যেই মুসলমান দুনিয়াতে কোন সুখ শান্তি করার ব্যবস্থা করে নবাদি বানায় না এর মানেই যে তোমার দুনিয়াতে ইচ্ছা মত নামে বাড়াইবার জন্য আর কোনো নয় ই সমস্ত নমাজিরা যারা নিজে রাখছে নমাজি বানায় না এদের ব্যাপারে আল্লাহ পুরানে কি বলেন দেখেন তো একটু আল্লাহরা বলেন হে ইমানদারগুলো তোমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচার পথে চলো তোমাদের বিবিদেরকে জাহান নাম থেকে বাঁচার পথে চলো তোমাদের বাচ্চাদেরকেও জাহান নাম থেকে বাঁচার পথে চলো ইমানদারদের প্রতি আপনার তিনটা নির্দেশ তুমি নিজে যেমন জাহান নাম থেকে বাঁচার জন্য নরদ করো তোমার বিবিকেও জাহান নাম থেকে বাঁচার জন্য নামাজি বানাও তোমার বাচ্চাকে জাহান নাম থেকে বাঁচার জন্য নামাজি বানাও আল্লাহ নির্দেশটা পালন করলাম দ্বিতীয় নির্দেশটা পালন করলাম আমি নিজিদেও জাহান নাম থেকে বাঁচার জন্য নামাজ করলাম আমার বিবি কেও নাম থেকে বাঁচাবার জন্য নামাজি নমাজ বানাইলাম কিন্তু ছেলে মেয়েগুলিকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য নমাজি বানাইলাম না কথা নির্দেশ ছিল আল্লাহ তিনটা পালন করলাম কটা দুইটা বাকি রইল কটা এবার শোনুন অনুর ফরজ কটা মুখ দোয়া হাত দোয়া মাতাম মুখ ধুইলাম হাত ধুইলাম মাথা মশা করলাম ফাউ ধইলাম না না মাদার শর্টকট করলাম সাইড ফরজের টুটু ফরজ হয়ে যা না কি বলেন ফরের কোন ফর আদায় করছি না মুখ দইলাতত হাত দইলাতত মাথা মুসা করলত শুধু পথ দইলাম না এই উদু দিয়ে যেমন নামাজ হবে না তেতেমনি আমি নামাজি হইলাম আমার বিবিরে নামাদি বানাইলাম বাচ্চারে কেন বানাইলাম এই নামাদের দ্বারা জাহার থেকে রক্ষা উদাহরণ নামাজ নামাদ না উদুর খেয়ে বড় মুক্তা এক খরচ আগায় করলাম হাত ধোয়া এক খরচ আদায় করলাম মাতামসা করা এক খরচ আদায় করলাম ফল দোয়া আর এক ফরত আদায় করলাম না এই বন্ধু দিয়ে যেমন নামাজ হবে না তেমনিভাবে আমি নিজে নবাজি হওয়াও আমার জন্য ফরক আমার বিবিকে নবাজে আমিও আমার জন্য ফরত আমার বাচ্চাকে নবাজি করে নিও আমার জন্য ফরত নিজে নমাদি হইলাম এক ফর আদায় করলাম বিবিকে নমাদি করাইলাম আর এক ফরক আদায় করলাম বাচ্চাকে নমাদি বানাইলাম না তিন নম্বর ফরাদ আদায় করলাম না আমার নমাদের দ্বারা আমার বিবিন্ন নমাদের দ্বারা যাহার নাম থেকে রক্ষা পাবো না কলিজা টুকরা সন্তানকে যে নমাদি বানাইয়া যাহার নামে পাঠাইলাম কেন ভগরত মদুলি দামাদ দ্বারা ক্যু গতকাল এই বিষয়টার উপর আপনাদেরকে খুব গুরুত্ব দিছে যারা ওনার ভাষা বুঝছেন তো বুঝছেন যারা বুঝছেন না তাদের জন্য আমি পরিষ্কার হাদিস্বরিফি আল্লাহ বলেছেন তোমাদের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক ছয় বছর বয়সে সাত বছর বয়সে তাদেরকে নমাদের আদেশ কর। সাত বছর বয়সে নমাদের আদেশ করতে গেলে নমাজ শিক্ষা দিতে হবে আট বছর বয়সে না সাত বছরের আগে সাত বছরের আগে सात बच्चर बयस हार आगे निजे ऐले शिक्षा दीते निजे मेखर शिक्षा दीते तभी तो, तो सात बच्चर समय नमज पढ़ो आदेश करते सात बचर समय आदेश करलम आठ बस आदेश कर बचर आद समय, समय तीन बचर गल शुद्ध आदेश आदेशे को समय पढ़ो समय पढ़ेंसुविधा नहीं बच्चर बयस पार पर नमज पढ़ते ना चाय রাতুল বলেন তাকে শাসন করে নামাজি বানাও তুমি নামাজি বানাবার জন্য যে শাসন করবে এটা দুশ্মনির শাসন নয় বাধে সন্তানকে দুশ্মনী করে শাসন করবে না আদরের শাসন যা হবে আদরের শাসন কিন্তু যদি নমাদি না বানাও জানান না মেবে তারা শাসন করবে সেটা আদরের শাসন হবে না কথা বুঝি আসছে তোমার কলিদের টুকরা ছেলে ছেলেকে যাহার নামে ফিরিস্তা যে শাস্তি দেবে তোমার টুকরা মেয়েকে যাহ নামে দেবে সেটা আগরের শাসন হবে না সেটা হবে আমরা যদি নিজেদের ছেলে মেয়েদেরকে রসুলের এই পদ্ধতি মতে রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে নামাজি না বাড়াই তাইলে আমার গরের নামাজ গায়ন হইল হইল হইল না এই জন্য মহাসিরিন একরম দেখেন নমাজ কায়ম করে বলতে কি বোঝায় আর ওরা যেভাবে আবেশ করেছেন নমাজ পড়ার জন্য সেইভাবে নমাজ পড়লে রাসুল যেভাবে তরিকা শিক্ষা দিয়েছেন নমাজের জন্য রসুলের শিক্ষা দেওয়ার তরিকা মতো করলে পড়লে নমাজ কায়ম আগেই বলেছি পুরুষের জন্য রসুলের তরিকা একরকম নারীদের জন্য রসুলের তরিকা আরেক রকম পুরুষের জন্য জুমার নামাজ ফরাজ নারীদের জন্য ফরাজ নয় পুরুষের জন্য ঈদের নামাজ অজীব নারীদের জন্য অজিব নয় পুরুষের জন্য পারবেলার নামাজ জমাতের সাথে পড়া সুন্নত নারীদের জন্য সুন্নত নয় কাছেই নারী পুরুষের অবদত সমান সমান আকাশপতার ব্যবধান আল্লাহ রসুম বলেন পুরুষ জগতের নবদ পূজা পশ্চিদিকে যেই তবে নারী গলের খুনায় এক নতুন সেই তপলে নারী পুরুষের আমার মাদক বত্রীকে সমান আমার সমান আর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার এই সভায় আমার যে সমস্ত মা বোনেরা এসেছেন তাদের জন্য এই প্রসঙ্গে দু একটা কথা বলি নারী পুরুষের যোগ্যতা সমান নয় নারী পুরুষের কাজ সমান নয় নারী পুরুষের কর্মস্থল সমান নয় নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান এই কথা আপনাদের বলেন কুরানি আল্লাহ বলেন আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমর ভালো করে তাহলে সে পুরুষ ফল কোথাও বাড়ি হোক আমি আল্লাহ তাকে পুরস্কার দিব সবার সময় ইমানদার ন্যাকার পুরুষকেও আমি আল্লাহ পবিত্র জীবন দান করবো ইমানদার নারীকেও ইমানদার নারীকেও আমি আল্লাহর পবিত্র জীবন দান করব পবিত্র জীবনের ব্যাখ্যা সে যেটা এখন আলোচনার সময় নেই কিন্তু পুরুষেও পাবে নারীও পান বুঝে থাকেন হল নারী পুরুষের যোগ্যতা সমান কাজ সমান কর্মস্থল সমান না আল্লাহর কাছে পুরস্কার সমান আল্লাহ কাছে পুরস্কার সমান কয়েকটা উদাহরণ পুরো যদি কোনো জালিমের বিরুদ্ধে জুলুম বন্ধ করার জন্য যুদ্ধ করে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ্লাম পবিত্র জিন্দেগীর সে দশটা বৎসরে ছয়ষট্টিটা যুদ্ধ করেছেন জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত জন্য বলেন রসুল জীবনের ষাট দশ বৎসরে ছয়ষট যুদ্ধ করেন কিসের জন্য গায়ের ঘিরে মুসলমান না গায়ের গিরে মুসলমান বানাবেন কোন বিধানে আল্লাহ পরিষ্কার বলেছেন লাদিন কোন মানুষ যদি নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করে না কাউকে তোকে ইসলাম গ্রহণ করার জন্য বাজ্য করতে পারো না যদি বাজ্য করে মুসলমান বানাও তার মুসলমানই আমি আল্লাহ কাছে কবরিও ভেতর কাজেই রসুল কাউকে গায়ে যুগে মুসলমান বানানোর জন্য যুদ্ধ করার কোন প্রশ্নই এসে না রাসুলের জীবনের শেষ দশটি বৎসরে ছয়ষট্টিটা যুদ্ধ পরিচালনা করেছেন তেষটেইটা যুদ্ধে নিজে নিজেই অংশগ্রহণ করেছেন তেতাল্লিশটা যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছেন শুধুমাত্র একটা সন্ত্রাস পৃথিবী করার জন্য জালিম সন্ত্রাসীরা যেন অসহায় দুর্বলদের উপর জুলুক অত্যাচার করতে না পারে বুঝে থাকতে বলত রসুলের যুদ্ধগুলির উদ্দেশ্য কি ছিল গায়ে জুড়ে মুসলমান দাঁড়ানি না দুনুম বন্ধ করা দুনুম বন্ধ করা সন্ত্রাস বন্ধ এইরকম দুনুম সন্ত্রাস বন্ধ করার জন্য কোন পুরুষ যদি শত্রুর মোকাবেলায় মাঠে ময়দানে গিয়ায় যুদ্ধ করে লড়াই করে ইসলামের বিধান মতে সে পায় জাহাদের সায় জাহাদের স আল্লাহ রসুল বলেন নারীও যদি স্বামীর গড় করে সেও পায় জেহাদের স্বাবল ঘটনাটা কি হইল পুরুষও পাইল জাহাদের সব নারীও পাইলো জাহাদের সব একই কাদের দ্বারা না ভিন্ন ভিন্ন কাতের দ্বারা তাহলে পরিষ্কার হল নারীর কাজ পুরুষের কাজ আলাদা আলোর কাছে পুরস্কার সমাপ কথা পরিষ্কার হল কিনা নারীর কাজ আলাদা নারীর কাজ স্বামীর গর পায় না পুরুষের কাজ স্বামীর ঘর না কি বলেন পুরুষের কাজ স্বামীর করা না নারীর কাজ এটা তো কোন পুরুষের কাজ নয় এই জন্য যুদ্ধের মাঝে শত্রুর মোকাবেলায় লড়াই করা পুরুষের কাজ এই কাজের দ্বারা পুরুষ যেই জেহাদের সত্তাবে স্বামীর করা নারীর কাজ সেই কাজের দ্বারা নারীও জেহাদের সমান বলেন তো নারী পুরুষ কোথায় সমান আল্মার কাছে পুরস্কার পাওয়া গেল পর যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে তাহলে তাই গাজির সোসন বললেন নারী যদি সন্তান প্রসাদের সময় বেছে তাকে সেওয়া পায় গাজীর সাজের দ্বারা উভয়ে গাড়ির সত্যিও না ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন কাল পর যদি যুদ্ধের ময়দানে মারা যায় অন্যায় যুদ্ধ করতে গিয়া না অন্যায় দমনের যুদ্ধ করতে গিয়া বর্তমান দুনিয়াতে কতটা যুদ্ধ অন্যায় দমনের জন্য হয় আর কতটা যুদ্ধ অন্যায় হয় সেই বিচার আপনারা করবেন অন্যায় দমনের যুদ্ধ করতে গিয়া যদি কোনো পুরুষ যুদ্ধের ময়দানে মারা যায় সে পায় শহীদের সব আল্লাহ রাসুল বলেন নারীও যদি সন্তান প্রসবের সময়ে মারা যায় সেও পায় শহীদের দেখুন জেহাদের সব পুরুষেরও ভাই নারী ও হয় গানের সব পুরুষেরও ভাই নারী ও হয় শহীদের সব পুরুষেরও ভাই নারী হয় একেই কাজের দা ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন ঠিক তেমনি করা রসুলের তরিখা করা পুরুষের জন্য একরকম নারীর জন্য ভিন্ন রকম কিভাবে নমাজ কায়ম করবে মসজিদে গিয়া জমাতের সাথে পড়ার মাধ্যমে নারী কিভাবে নামাজ পড়বে গরের কোনায় একা একা পড়ার নমাজ কাইন পুরুষে যেভাবে করে নারী সেইভাবে করবে না ভিন্ন ভিন্ন ভাবে পুরুষ পশ্চিমে জমাতের সাথে নমাজ করে যে সপ পাবে নারী গড়ের কোনায় একা একা নমাজ পড়ার দ্বারা ঠিক এখেই সপ হবে কারণ কি অনেক কারণ অনেক কারণ এর মধ্যে প্রভাব কারণ হল নিতান্ত ঠেকা সারা আল্লাহ মুসলমানের নারীকে গর থেকে বের হওয়ার অনুমতি দেন না নারী ধর হয়ত হয়েছে গড়ে বসে হয় ভাবে না এখন ঠেকা অশত তুমি গর থেকে বের হও হয়ে যাও নারী গড়ে বসে ইসলামী শিক্ষার সুযোগ পায় না ইসলামী শিক্ষা নামাইলে ভাইলে ইসলামী জীবন যখন করতে ভাবে না ঠেকা অশত তুমি গর থেকে বের হয় ওইখানে যাও যেখানে ইসলামী শিক্ষা নয় যায় सुलसी कथा कुरान हदीसर कथा सुनार सूझ पाएगा तुम्हें घर के बेर जाओ जो वाद नसीहत शुजुगए जानने कुरान हदीसर कथा शुनार सूख पा जाए कंतु पाक बेलाख नमाज नारी गर भरे पड़ा सूखोग से पाक नमजर जो नारी घर तक बेरना জুম্মা নানের জন্য নারী ঘর থেকে বেরো হবে না তারা বিন্দবাদের জন্য নারী ঘর থেকে বেরো হবে না কেন আল্লাহ রসুল করে দিয়েছেন তোমার গরের কুনা তোমার শ্রেষ্ঠ মসজিদ তাহলে নারীরা নামাজ কায়ে করবে মসজিদে জমাতের সাথে মসজিদে এসে জমাতের সাথে করে না গরের কুনায় একা পড়ে পুরুষ নামাজ কায়েম করবে গরের কুনায় একা পরে না মসজিদে জমাতের সাথে পদ্ধতি ভিন্ন বিন্দু পুরস্কারও ভিন্ন ভিন্ন না সমান সমান পুরস্কার একটা কারণ গেল যে নারী কেন জুম্মার নমাদের জন্য ঘর থেকে বের হবে না নারী কেন ঈদের নমাদের জন্য ঘর থেকে বের হবে না নারী কেন তারিগের জন্য ঘর থেকে বের হবে না নারী কেন নারী কেন পাশ বেলার নমাজের জমাতের জন্য ঘর থেকে বের হবে না প্রথম কারণ হইল এই কাজগুলি তোমরা ঘরে বসে করতে পারো যে কাজ ঘরে বসে করতে পারো সেই কাজের জন্য যদি ঘর থেকে বের হও তাহলে তোমাদের পথে কাঠে তোমাদের মান ইজ্জত নিরাপদ থাকবে না নারী যতই গর থেকে বেশি বেশি গেরো হবে ততই মান ইজ্জত পথে কাঠে নষ্ট হওয়ার আশঙ্কা বেশি দেখাবে এই কথাটাও আপনাদেরকে বোধা নিলেবে আপনাদের যে দেশে থাকেনি দেশে একটু চুপ খুলে দেখুন তো জেনার এরা পথে কাঠে বেশি বেশি ঘোরাঘুরা করে এবার মান ইজ্জত কতটুকু বাতি আছে দুই নম্বর কারণ নারীর জীবনে এমন কিছু কাজ আছে যেগুলি দুনিয়ার কোনো পুরুষ করতে পারে নারী প্রতি মাসে মাসে মাসে কৃতস্রাবের ডিউটি পালন করতে হয় যেগুলি কোনো পুরুষের জন্য নাই প্রতিটি সন্তানকে নারীর গর্বে দারণ করতে হয় যা কোনো এই যে ডিউটি কোনো পুরুষের নাই প্রতিটি সন্তান প্রসব নারীকেই করতে হয় যে ডিউটি কোনো পুরুষের নাই প্রতিটি সন্তানকে লালন পালন নারীকেই করতে হয় ডিগুলি কোনো পুরুষের নাই বুঝে থাকতে বলুন মাসিক ঋতুস্রাবের সময় বাড়ি বাইরে থাকা সুবিধা না গড়ে থাকা সুবিধা সন্তান গর্বে নিয়ে বাড়ির বাইরে কাজ করা সুবিধা না গড়ে থাকা সুবিধা সন্তান প্রসারের সময় বাড়ির বাইরে সুবিধা না ঘরে সুবিধা সন্তান লালন পালন বাড়ির বাইরে গিয়া সুবিধা না ঘরে বসে সুবিধা এতগুলি কাজ করে আবার মসজিদের জমাতে যাবে কিভাবে হে পুরুষ তোমার মাসিক কিছু শ্রাব নাই তুমি মসজিদে যাও হে পুরুষ তোমার ঘরে সন্তান নাই তুমি মসজিদে যাও হে পুরুষ তোমার সন্তান প্রসারের ডিউটি নাই তুমি মসজিদে গিয়া নমা জমাতে ভরা ডিউটি পালন করো হে পুরুষ তোমার সন্তান লালন কারণে ডিউটি নাই তুমি মসজিদে গিয়া নম্বর জমাতের সাথে ভরা ডিউটি পালন করো নারীর এই ডিউটিগুলি আছে নারী মাসিক কিছু স্রাবের ডিউটি করবে নারী সন্তান গর্ভে ধারণের ডিউটি ভালন করবে নারী সন্তানকে লালন করণের ডিউটি ভালো করবে নারী সন্তান প্রসাদের ডিউটি পালন করবে এই নারী এই ডিউটি এই ডিউটিগুলি গুলি ভারণ করবে কবার আর মসজিদের এত কবারতে পারছেন কেন নারীর জন্য মসজিদে যাওয়ার বিধান নাই কারণ নারীর জন্য আলাদা কিছু ডিউটি আছে যে ডিউটি দুনিয়ার কোন পুরুষের নেই এই জন্য পুরুষের জন্য নমাজ কায়েম হয় মসজিদকে জমাতে পড়লে নারীর জন্য নমাজ কায়েম হয় নবীর তরিকা মত নবীর নির্দেশ মত ঘরের কোন একাই নাম আল্লাহ তকরুল আলমিন বলেন মুক্ত সম্পর্কে কিছু কথা বুঝতে পারছেন আল্লাহাদের আমাদের সবাইকে আলোচনা হল বুঝে আমাদের জীবনে ফিট করে দুনিয়া আপেরাতের জীবনকে আমাদের সফল করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন ইজ্জতিহামদুলিল্লাহ আলম সরি আমি Oh, my God.